পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দা এই সিরিজ আলোচিত হবে আমির আলীন আবিবাহ জীবন এবং আউ্লাহিমিনঈদানুর রহজিম ইসমিল্লাহিউরহামান রহিম আলহামদুলিল্লাহ ওসল্লা সঈদিন মোহাম্মদ ওয়াইআআ ওসহবহি ওসাল্লাম আসলিমান আজকের পর্বে আমরা পূর্ববর্তী তিন খলিফার অধীনে আলী ইবনে আবি তলিব রদিউল্লা আনহু তার জীবন আলোচনা করতে যাচ্ছি পূর্ববর্তী তিনজন খলিফা আউ কোরসিদ্দিক অমর ইবনুল খতাব এবং ওসমান ইবনুল আফান রদিউল্লাহ তালাহ আনহুম তাদের খিলাফতকালের মেয়াদ ছিল সর্বমোট ২৪ বছর কাজে এটা বেশ লম্বা একটি সময় সেই সময়ে আলি ইবনে আবি তলিব রদিউল্লা আনহু তিনি কিভাবে মুসলিমদের প্রতি অবদান রেখেছেন তাদের পারস্পরিক সম্পর্ক এই বিষয়গুলো আমরা উল্লেখ করতে যাচ্ছি এক্ষেত্রে আমরা দেখতে পাই যারা বিরুদ্ধবাদী বা বিভিন্ন ভ্রান্ত ফিরকার অনুসারী তারা বলতে চায় যে তিন খলিফার সাথে আলিরদল আনহুর একটি শীতল সম্পর্ক ছিল তারা আরও বলে যে আলী নাকি নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন কোনো রাষ্ট্রীয় কাজে শরিক হতেন না ইত্যাদি বিষয় এগুলো মোটেও সত্য নয় গত পর্বে আমরা রাফিদেশিয়াদের পরিচিতিমূলক কিছু আলোচনা উল্লেখ করেছি এবং তাদের সম্পর্কে আমরা আরও জেনেছি যে তাদের অধিকাংশ বর্ণনাগুলোর কোনো ধারাক্রম বা সূত্র নেই এবং অনেক ক্ষেত্রে তারা সেগুলোর প্রয়োজনীয়তাও অনুভব করে না তাদের অধিকাংশ বর্ণনা মিথ্যা এবং জাল এর বিপরীতে যদি আমরা আলে সুনাতল জামাতের কাছে সংরক্ষিত বর্ণনাগুলোকে দেখি সেখানে যে বিশুদ্ধ এবং প্রমাণিত বর্ণনা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাই যে আলীর ল সাথে দিন খলিফার খুবই রৃদ্ধতাপূর্ণ পারস্পরিক আন্তরিক সম্পর্ক ছিল সাহাবা রাইদলানহম তাদের মধ্যে যে সুন্দর ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল সেই বিষয়ের বর্ণনাত্ম স্বয়ং আল্লা সুবহান তালা তিনি কোরআানে উল্লেখ করেছেন আল্লাহ সুহান তালা সাহাবিদের প্রশংসা করে বলেছেন যে মুহাম্মদ রাসুল উল্লাহ আল্লা জিনা মাহু আশিদ্দা উ আল আল কুফার রুহামা উ বাইনাহুম মুহাম্মদ সোলাল্লা আল্লাহ রাসুল এবং তার যারা সাথী বা সাহাবা একরাম তারা কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পরের ক্ষেত্রে নিজেদের মধ্যে তারা সহানুভূতিশীল তিনি বলেছেন ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل كزرع اخرج شقاه فازره فاستغلظ فازره فاستغلظ فاستوى على سوقه يعجب الذرع ليغضب بهم الكفار এ আয়তের অর্থ মুহম্মদ আল্লা রসুল এবং তার সাথী সাহাবা একরাম তারা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে দেখবেন রুকু এবং সিজদারত অবস্থায় তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন এরপর আল্লাহ সুহামতাল আল্লাহ সাহাবা একরামদের সম্পর্কে আরও বর্ণনা করে বলেছেন তাওরাতে তাদের বর্ণনা এরূপ এবং ইঞ্জিলেও তাদের বর্ণনা এইরূপে এসেছে তাদের দৃষ্টান্ত এমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয় বা কচির সবুজ পাতা এরপর যখন সেটা শক্ত এবং পুষ্ট হয় এবং কাণ্ডের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় তখন সেটা চাষির জন্য খুবই আনন্দদায়ক আল্লাহ সুহাম্মতআ আল্লাহ এই দৃষ্টান্ত পেশ করে বলেছেন যে এভাবেই আল্লাহ মুমিনদের সমৃদ্ধির মাধ্যমে কাফিরদের অন্তরে অন্তরালা সৃষ্টি করেন কাজেই সাহাবায়িকরমদের সম্পর্কে যারা বিদ্বেষ রাখে তারা চাইলে এই আয়াত থেকে নিজেদের জন্য সতর্কতা গ্রহণ করতে পারে আদি আদির তিনি ইসলামী রাষ্ট্রের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এটাই হচ্ছে মহান ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য মহান মানুষদের জীবনের বৈশিষ্ট্যই হচ্ছে এটা তারা যে সময় বা যুগে বসবাস করেন নিজেদের ব্যক্তিত্বের মাধ্যমে প্রভাবের মাধ্যমে তারা সেই সময় বা যুগকে প্রভাবিত করেন যে কারণে সেই সময় বা যুগের আলোচনার মাধ্যমেই অনেকাংশে তাদের জীবনী উঠে আসে তারা নিষ্ক্রিয় থাকেন না বা নিচক ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকেন না একজন সাধারণ গর্বরতা মানুষের জীবন হচ্ছে এই ধরনের একজন সাধারণ মানুষ কেবল নিজেকে নিয়ে ব্যস্ত সর্বোচ্চ নিজের পরিবার এবং আশেপাশের কিছু মানুষ এর বাইরে সে চিন্তা করতে পারে না সময় বা যুগকে প্রভাবিত করা তো অনেক দূরের বিষয় আলী রাজিউল আতলানহু তিনি তিন খলিফার অধীনে বহু গুরুত্বপূর্ণ কাজে সরাসরি জড়িত ছিলেন তার জীবন এবং কর্মের মাধ্যমে মুসলিমরা নানাভাবে উপকৃত হয়েছে যেহেতু আমরা এর আগে বিস্তারিতভাবেই আউ অকর সিদ্দিক অমার ইব্দুল খাতাব এবং ওসমান ইবন আফান রাজিউল তানহুম তাদের জীবন এবং সময়কাল আলোচনা করেছি কাজে আমরা স্মরণ করতে পারি যে বিভিন্ন ঘটনায় আলী রাজিউলতাহুর কথা আমরা উল্লেখ করেছি সেগুলো বিস্তারিতভাবেই উঠে এসেছে যেমন উদাহরণস্বরূপ আউকর সিদ্দিক রাইতালহর কাছে বাইয়াতের প্রসঙ্গ এরপর যখন মিরাজ বন্টনের বিষয়ে এসেছে সেই বিষয়ে আলোচনা হয়েছে এভাবে আব্বাস রজিউস্লানহুর সঙ্গে আলী রাজিউল্লানহুর যখন একটি বিষয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রে অমর রাজিউত সেরাকে সমাধান করে দিয়েছিলেন এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি সুতরাং যে বিষয়গুলো পূর্বে উল্লেখিত হয়েছে সেগুলোকে শুধুমাত্র সংক্ষেপে উল্লেখ করে আমরা মূল ফোকাস রেখেছি তিন খলিফার সাথে আলী রাজিউল্লানহুর পারস্পরিক সুসম্পর্কের উপরে এই বিষয়ে তাদের মন্তব্য মূল্যায়ন উক্তি এবং বিভিন্ন ঘটনা উল্লেখ করা হচ্ছে প্রথমে আমরা আবু বকুরা সিদ্দিকের সাথে আলী রাজিউল্লাহ্নহুর সম্পর্ক সেই প্রসঙ্গে চলে যাচ্ছি মোহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি তার সম্পর্কে আমরা জানি যে তিনি আলী রাজিউল্লাহ্ন সন্তান তাকে ইবনুল হানাফিয়া বলা হয়ে থাকে কারণ তিনি তার মা ছিলেন বন হানিফ গোত্রের মহিলা সে কারণে তাকে এভাবে পরিচয় করে দেয়া হয় তিনি বর্ণনা করে বলছেন আমি আমার পিতা আলীকে জিজ্ঞাসা করলাম রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষকে তিনি বললেন আবু বক্কর আমি বললাম এরপর কে তিনি বললেন অমর মোহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বলছেন যে আমার আশঙ্কা হলো এরপর হয়তো তিনি তৃতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ওসমান আনহু তার নাম উল্লেখ করবেন সে কারণে আমি বললাম এরপর কে আপনি তখন আলী বললেন না আমি তো কেবল মুসলমানদের একজন অর্থাৎ আলী বিনয় প্রকাশ করলেন এবং নিজেকে এভাবে উপস্থাপন করলেন এ বর্ণনাটি এসেছে বুখারিতে সুতরাং এখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি আলী রাজি উত্তানহু তিনি জানিয়ে দিচ্ছেন যে রসুল্লাহ সাল্লাইের পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষকে তিনি হচ্ছেন আউ ও রাস্তৃতিক এবং এরপর রয়েছেন ওমর ইবনুল খাতাব রাজিউল্লাহানহু আর লক্ষ্যণীয় আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি উল্লেখ করছেন যে আমার ধারণা হলো তৃতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ওসমানের নাম উল্লেখ করা হবে সুতরাং এই বিষয়গুলো নিয়ে সাহাবাইকরামদের মধ্যে কোনো জটিলতা ছিল না এবং তারা স্বাভাবিকভাবেই তাদের শ্রেষ্ঠত্ব নির্ণয় করতে পারতেন পরবর্তী বর্ণনায় আমরা যাচ্ছি আলী রাজিউল তোল্লানহু থেকে বর্ণিত তিনি বলছেন রসুল উল্লাহ সাল্লাহামের পর এই উম্বতের শ্রেষ্ঠ ব্যক্তির নাম আমি তোমাদেরকে বলব কি তিনি হচ্ছেন আউ বকর আসিদ্দিক এরপর তিনি বললেন তারপর কে তোমরা জানো তিনি হলেন ওমর রাজিউল্লাহানহু এই বর্ণনাটি এসেছে মুসনাদে আহমদে তৃতীয় বর্ণনা আলী রাজি উত্তাহানহু তিনি বর্ণনা করে বলছেন আউবকর ও ওমারের উপর যে আমাকে প্রাধান্য দিবে কিংবা শ্রেষ্ঠত্বের আসন দিবে আমি তাকে अपबर दंड और शासि प्रदान करब आउकर प्रशंसा और एकक्टी घटना थे देखते पाई वर्णनाटी एस मुस्तदरा के हाकेमे आलि जन खलीफा से ही समयकार घटना साधारण मानुष्ठ उपस्थित कर तर प्रति बक्तव्य दी खुदबा दी से प्रश्न रेखे उपस्थित जनता तुम्हारा बोलो मानुष्टर मध्य सब चेहर सहसी व्यक्ति के लोक भावल मिनीन तीजे दिखे इंगित कर तरा बल अपनी याम मिन তখন আলী বললেন না বরং লোকেদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি হচ্ছেন আউউকুরসিদ্দিক রাজি আল্লাহ এরপর আলী রাজি উল্লানহু আউউকর সিদ্দিকের সাহসিকতা এবং বীরত্বের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন মক্কার সেই সময়ের ঘটনা যখন রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর কুরাইশিদের একটি জটলা হামলে পড়েছিল এবং সেখানে আউউকর সিক রাহু নিজের জীবনে ঝুঁকি নিয়ে রসুল উল্লাহ সাল্লাহামকে রক্ষা করেছিলেন ইবনে ক্যাসিউর রহমাউল্লাহ তিনি বলছেন আলীর রাজিয়ালহু কখনোই আবউ করাসিদ্দিক থেকে পৃথক হননি কোনো এক সলাতো মসজিদে নওবিদ ছাড়া পড়েননি কোনো নীতি নির্ধারণী পরামর্শ বা সুরা থেকে দূরে থাকেননি মুসলিমদের কল্যাণ কামনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেননি আমরা আরও দেখতে পাই যখন মুরতারদের বিরুদ্ধে আবু করসিদ্দিক তিনি জিহাদ ঘোষণা করলেন সেই সময় আলী রাজিউল্লানহু তিনিও সহযোগিতা এবং সাহায্য প্রদান করেছেন একটি বিশেষ পরিস্থিতিতে যখন মদিনায় হামলার আশঙ্কা ছিল এবং নিরাপত্তার উপর হুমকি ছিল সেই অবস্থায় যে সকল ব্যক্তিরা মদিনার প্রবেশ পথে প্রহরা দিয়েছেন তাদের মধ্যে আলী রাজিউল্লু তিনিও ছিলেন আলি জুবায়ের তলহা এবং আব্দুল্লাবনে মাসুদ রাজিউল্লাহুতালহুম তারা মদিনার প্রবেশ পথে প্রহরা দিয়েছেন মোর্তারদের বিরুদ্ধে যুদ্ধে আউ্বর স্থিতিক রাজিউদ্দুল্লাহ তিনি সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এই উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে রওনা দিচ্ছিলেন সেই অবস্থায় আলী রাজিউদ্দাহু তার নিরাপত্তার আশঙ্কা করেছেন এবং তিনি অনুমান করেছেন যে যদি এই যুদ্ধে আউ সিদ্দিক নিহত হন তাহলে ইসলামের এই প্রশাসন আর টিকতে পারবে না সেই অবস্থায় তিনি গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আউকর সিদ্দিককে মদিনার ভেতরে ফিরে আসার অনুরোধ করেছিলেন আবদুল এবনে অমর রাদি আল্লাহান হুমা তিনি বর্ণনা করে বলছেন জুলকিস্তার ঘটনায় আউ্বকর যখন তার বাহনে চাপলেন তখন আলী তার ঘোড়ার লাগাম ধরে থামালেন এবং বললেন হে আল্লাহ রসুলের খলিফা আপনি কোথায় যাচ্ছেন আমি আপনাকে আজ সে কথাই বলব যে কথা নবী করিম সাল্লাইসাল্লাম উহুদের দিনে বলেছিলেন অর্থাৎ আপনার তলোয়ার কোষবদ্ধ করুন এবং আমাদেরকে আপনার বিরোহে ভাসাবেন না আপনি মদিনায় ফিরে আসুন এরপর আলিরদুল্লাহ তিনি বলেছেন আল্লাহর কসম করে বলছি আজ যদি আপনার কিছু হয়ে যায় তাহলে ইসলামের প্রশাসন বলতে আর কিছুই বাকি থাকবে না এরপর আউরে সিদ্দিক আলীর রাজিউল্লাহুর পরামর্শ গ্রহণ করে মদিনায় ফেরত আসেন সুতরাং এই ঘটনায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে আলীর লহু আউবকর সিদ্দিকের কল্যাণকামী ছিলেন এবং তিনি ইসলামী রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে আউুবকরসিদ্দিককে মদিনায় ফেরত আসার পরামর্শ দিয়েছিলেন আরেকটি হাদিসে আমরা দেখতে পাই আলী আলিরাদিউল আহু তিনি আউ্বকর সিদ্দিকের প্রশংসা করে বলেছেন যে তিনি সব সময় আমাদের মধ্যে ভালো কাজে অগ্রগামী ছিলেন তিনি ছিলেন সাব্বাক বা অগ্রগামী আবু বকর সিদ্দিক তার উপাধি হচ্ছে তিনি সত্যবাদী বা সিদ্দিক স্বয়ং রাসুল্লাহ সাল্লাহাম তাকে এই উপাধি প্রদান করেছেন আলী রাজিয়াহু তিনিও আবু করছি দিকের সত্যবাদী তাকে নিশ্চিত করেছেন এই প্রসঙ্গে একটি বর্ণনা রয়েছে আলী রাজিয়াল্লানহু তিনি বলছেন আমি যখন আল্লাহ রসুলের কাছ থেকে কোনো হাদিস সরাসরি শুনেছি তখন তার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করেছেন পক্ষান্তরে যদি সরাসরি না হয়ে অন্য কারো কাছ থেকে আমি রসুলের হাদিস শুনতাম তাহলে আমি ওই ব্যক্তির কাছ থেকে কসম গ্রহণ করতাম আমি তার কাছ থেকে কসম নিতাম অর্থাৎ সেই বিষয়ে সত্যতা নিশ্চিত হওয়ার জন্য এরপর আউঅ স্মৃতিকে সম্পর্কে আলী বলছেন ওয়া ইন্না আবা বাকরিন হাদ্দি ওয়া সদাকা আবু বাকর আর আউ অকর যখন কোনো হাদিস বর্ণনা করতেন তিনি তো সত্যবাদী অর্থাৎ তার ক্ষেত্রে আলী আলিরাজু তার কথাকে সত্য হিসেবে গ্রহণ করতেন এবং কোনো কসম গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করতেন না অনুরূপ বিষয়ে আমরা দেখতে পাই যারা আলিরাজ লহুর পরবর্তী বংশধর আহলেবাইটের সদস্য এবং রাফিদেশিয়ারা যে ব্যক্তিকে পঞ্চম ইমাম হিসেবে গ্রহণ করে থাকে তার উক্তির উঠে এসেছে ওরুয়া ইবনে আবদুল্লা বলছেন যে আমি আবু জাফর বা শিয়ারা যাকে ইমাম জাফর সাদিক বলে অভিহিত করে থাকে তার সম্পর্কে বর্ণনা করে বলা হচ্ছে যে আমি আবু জাফর মুহাম্মদ ইবনে আলী বা কেরকে তরবারির উপর কারু কাজ করার বৈধতা বিষয়ে প্রশ্ন করলাম ফতোয়া জানতে চাইলাম তিনি জবাব দিলেন কোনো বাধা নেই কারণ স্বয়ং আবু বকর সিদ্দিক তলোয়ারের উপরে কারু করতেন বর্ণনাকারী বলছেন আমি বললাম সিদ্দিক আপনি তাকে সিদ্দিক বলছেন তখন তিনি বললেন হা তিনি সিদ্দিক তিনি সিদ্দিক তিনি সিদ্দিক এভাবে তিনবার তিনি বললেন এবং তিনি বললেন যে ব্যক্তি তাকে সিদ্দিক বলবে না দুনিয়া আখিরাতে আল্লাহ তার কোনো কথা এবং কাজ কোনোটাকেই সত্যায়ন করবেন না সুতরাং এই হচ্ছে আউকর সিদ্দিক সম্পর্কে আলী রাজিউল্লাহ্নহুর বংশধর আহলেবাইতের মূল্যায়ন আউকর সিদ্দিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আলী রাজিউল্লানহুর পরামর্শ এবং মতামত গ্রহণ করেছেন তার সঙ্গে সুরা করেছেন যখন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আলোচনা চলছিল সেই বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সেখানে ইসলামী রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের সঙ্গে সভা এবং পরামর্শ করা হয়েছিল আবুকার সিদ্দিক আলী রাইদিল্লাতনের কাছ থেকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন এবং তখন আলী মতামত পেশ করে বলেছিলেন যদি আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাহলে আপনি সফলতা লাভ করবেন আউুকুর সিদ্দিক খুবই খুশি হলেন এবং জানতে চাইলেন যে কিসের ভিত্তিতে আপনি এই সুসংবাদ আমাকে প্রদান করছেন তখন আলী বললেন আমি রাসুল উল্লাহ সাল্লা সালামের কাছ থেকে এই বিষয়ে শুনেছি এবং আমাদের জয়ের সুসংবাদ পেয়েছি আউুকোর সিদ্দিক তখন খুশি হয়ে বলেছেন যে রাসুলের কাছ থেকে এই সুসংবাদ আমাকে প্রদান করার বিনিময়ে আল্লাহ আপনাকেও সন্তুষ্ট করুন হে আবুল হাসান আউ যখন কোরআন সংকলন করেছেন সেক্ষেত্রেও আলী রাত হো তার প্রশংসা করেছেন তিনি বলেছেন কোরআন সংকলনে সবচেয়ে বেশি সোয়াবের অংশীদার আউঅ রাসিদ্দিক রাজিউল্লাহানহু তিনি প্রথম কোরআনকে এক মুসাহাফের মধ্যে মালাটবন্দি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন পারস্পরিক সুসম্পর্কের ক্ষেত্রে অল্প কিছু ঘটনা এবং উক্তি আমরা উল্লেখ করলাম এর বাইরেও আর অনেক ঘটনা রয়েছে তারা নিয়মিত পরস্পরের প্রতি উপহার বিনিময় করেছেন সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক ছিল কেউ কারো থেকে নিজেকে প্রত্যাহার করে নেননি বরং সব সময় সুন্দর সম্পর্ক এবং যোগাযোগ বজায় রেখেছেন আউুকার ওমর আবুল খাতাব এবং ওসমান ইবন আফান রাজি আল্লাহান তাদের সকলের সঙ্গেই আলী রাইতাহু কিংবা তার পরবর্তী বংশধরদের পারিবারিক সম্পর্ক ছিল এই বিষয়ে আলোচনা একটু পরেই আমরা উল্লেখ করতে যাচ্ছি আউকার সিদ্দিকের যখন ওফাত হয়ে যায় তখন আলী রাজিআতলানহ তার প্রশংসা করে বিভিন্ন উক্তি উল্লেখ করেছেন সেগুলো সুসংরক্ষিত রয়েছে এবারে আমরা যাচ্ছি অমর উবিল খাতাব রাইতুলানহুর সময়ে আলী রাজি আল্লানহুর জীবনী এবং তাদের পারস্পরিক মূল্যায়ন প্রসঙ্গে অমর রাজিতুল্লানহু তিনি আলিরাইতুলাহুকে তার প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন সুরা সদস্য আলী রহিতুল্লানহু বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় বিচারক হিসেবে মতামত পেশ করেছেন এবং সেগুলোর সমাধানে অমরকে সহযোগিতা প্রদান করেছেন খিলাফার বহু ঘটনায় আমরা আলী রজিতাহুর নাম দেখতে পাই অমর রদি তুলানহু যখন খারাজের সেই ভূমিগুলোর ব্যবস্থাপনা কিভাবে করা হবে সেই সিদ্ধান্ত নিচ্ছিলেন সেখানে আলী রাজিতুলানহ গুরুত্বপূর্ণ মতামত দিয়ে তাকে সহায়তা করেছেন हिज्री कैलेंडार प्रवर्तन घटनाते देखते कब के बत्सर गणना शुरू है से क्षेत्रों आली रदीलाहू मतमत पेश करें जे रसल्लाम जो हिजरत कर तस्र गणना शुरू करब देखते पाई, मत पाई एकधिक बार उमर रदील्लाह जो मदिनार बैरे छें तक तरवर्ते आली के मदिनार दायित्वशील निजुक्त कर गुन राष्ट्रीय क्या जिहर का आल परामर्श मूल्यायन कर গ্রহণ করেছেন আব্বাস ও আলী রাজি আল্লাহান তাদের মধ্যে সম্পত্তির ব্যবস্থাপনা বিষয়ে যে বিতর্ক হয়েছিল সেখানেও অমর ইবনুল খতাব রাজিউল্তাহু সেই বিষয়কে সমাধান করে দিয়েছেন যখন ওমর ইবনুল খাতাব রাজি উল্তলাহু তিনি শাহাদান বরণ করলেন তখন আলী রাজি তার প্রশংসা করে যে উক্তি উল্লেখ করেছেন সেটি সহিবুখারিতে উল্লেখিত রয়েছে সহিবুখারিতে রয়েছে ইবনে আব্বাস রাজিউল্লাহান হুমা তিনি বর্ণনা করে বলছেন যখন ওমর রাদি আল্লাহ আনহুর লাশ খাটিয়ার উপর রাখা হলো तक लोक घिरेल और दुआ पाठ करती इबनी आब्बास मध्य छठात एक जनर कांधे हाथ रखलें चमकी उठलम आम तक देखें यली उमर जो आल्ला रहमतर दुआ करती हैं और बोलती हे उमर हमारे आपनी आपनारे बसि प्रिय अक्ति रेखे जाकरण करल्लार नैकट्य लाभ करतेसमार विश्वास एटाई जल्लाह अपना के अपन সাথীদের সাথে একত্রিত করবেন অর্থাৎ রসুলুল্লাহ সাল্লু আলু আসলাম এবং আবুবকরের সাথে আপনাকে একত্রিত করবেন এরপর আলী বলছেন আমার মনে আছে আমি বহুবার রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি আমি আবু বকর ওমর কোথাও গেলাম আমি আবু বকর এবং ওমর প্রবেশ করলাম আমি আবু বকর এবং ওমর বের হলাম অর্থাৎ রসুল্ল্লা সাল্লু আলুসাল্লামের সঙ্গে আবু বকর এবং ওমর ছায়াসঙ্গীর মতো সময় ছিলেন এবং আলী সেই ঘটনা স্মরণ করে বলছেন যেটা ছিল একটি নিয়মিত দৃশ্য যেটা সৌদুল্লাহ সাল্লা বলতেন আমি আউুকর এবং অমরের সাথে গেলাম আমি আউ বকর এবং অমর কথা প্রবেশ করলাম আমি আউবকর এবং অমর কথাও বের হয়ে গেলাম আমরা আরও স্মরণ করতে পারি অমর রাজিউদ্দাহ যখন সুরা কমিটি গঠন করে গিয়েছিলেন যে পরবর্তী খলিফা কাকে মনোনীত করা হবে সেখানে তিনি আলী রাজিউল্লাহুকে অন্তর্ভুক্ত করে গিয়েছিলেন এছাড়াও আলী রাজিউল্লাহুর পরিবারের সাথে অমর ইবুল খাতাবের পারিবারিক যে সম্পর্ক এবং সেই বিষয়ে বর্ণনা একটু পরে আমরা উল্লেখ করতে যাচ্ছি এরপর ওসমান ইবান আফান রাজিউলানহুর সময়েও আমরা দেখতে পাই যখন তাকে বায়াত প্রদান করা হয়েছে আলী রাজিউলানহু তাকে বায়াত প্রদান করেছেন রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আলীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়েছে ওসমান যখন আফ্রিকায় সামরিক অভিযান এবং জিহাদ পরিচালনার সিদ্ধান্ত নিচ্ছিলেন তখন তিনি আলী রাদিউল্লাহুর কাছ থেকে মতামত গ্রহণ করেছেন কোরআন সংকলনে ওসমান রাজিউল্লানহর ভূমিকা সে প্রসঙ্গে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি সেখানেও আলী রাজিউল্লানহু ওসমান রাজিৎলানহুকে প্রশংসা করেছেন এবং তার কাজকে সমর্থন করেছেন যদি কোনো ব্যক্তি ওসমান রাজি উত্লানহুর সেই কাজের সমালোচনা করত তখন আলী বলতেন তোমরা খলিফার সমালোচনা করো না তার ব্যাপারে অর্থাৎ ওসমানের ব্যাপারে ভালো ছাড়া মন্দ কিছু বলো না কোরআন সংকলন এবং অভিন্ন কিরাতের ক্ষেত্রে সেই কাজ তিনি একা সিদ্ধান্ত গ্রহণ করেননি বিরাট সংখ্যক সাহাবায়িক গ্রামের সামনে বিষয়টি উপস্থাপন করা হয়েছিল এবং আল্লাহর কসম করে বলছি যে আমি যদি ওসমানের জায়গায় থাকতাম আমিও ঠিক একই কাজ করতাম যখন বিভ্রান্ত লোকেরা ফিতনা সৃষ্টি করল এবং ওসমান রাইজলানহুকে অবরুদ্ধ করে ফেললো সেই অবস্থায় আলী বারবার চেষ্টা করেছেন ওসমানকে রক্ষা করার জন্য প্রয়োজনে সামরিক সহায়তাও তিনি প্রদান করতে চেয়েছিলেন এবং নিজের খলিফার কাছে এই বিষয়ে প্রস্তাব পেশ করেছিলেন পার্শ্বযোদ্ধার একটি দল নিয়ে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতিও চেয়েছিলেন কিন্তু খলিফা ওসমান নিজের জীবনকে রক্ষার জন্য মুসলিমদের রক্তপাতের সূচনাকারী হতে চাননি এই প্রসঙ্গে পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি এরপরেও আমরা দেখতে পাই যখন অবরোধ চূড়ান্ত পর্যায়ের দিকে উপনীত হচ্ছিল সেই অবস্থায় আলিরাদিউলু তার নিজের সন্তানদেরকে খলিফার বাড়ির ফটোকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন যেখানে অন্যান্য যুবক সাহাবিরাও ছিলেন জুবাইরুল ইতুর পুত্র আবদুল্লাহ তিনিও সেখানে ছিলেন সুতরাং আলি আতিয়ালহু ওসমানের কাছ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন কোনো সম্পর্ক বজায় রাখেননি এগুলো সুস্পষ্ট মিথ্যাচার এবং অপবাদ বরং আলী ওসমানের কাছ থেকে নিজেকে প্রত্যাহার করেননি বরং সে সকল ফিতনাবাজ ব্যক্তিদের কাছ থেকে নিজেকে পৃথক রেখেছিলেন পারিবারিক দিক থেকে আমরা দেখি যে বন উমাইয়ার সাথে বনু হাসিমের সুসম্পর্ক একটি বিখ্যাত এবং সুপরিচিত বিষয় এবারে আমরা পারিবারিক সুসম্পর্কের সেই বিষয়গুলো উল্লেখ করতে যাচ্ছি যেই ঘটনাগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আউরাস সিদ্দিক অমর ইবুল খাতাব এবং ওসমান ইবুল আফান রাজিআান হোম তাদের সঙ্গে আলী রাজি তোলানহুর কোনো ধরনের বিদ্বেষ বা ছিল না বা কোনো ভুল বোঝাবুজি ছিল না বরং তাদের মধ্যে খুবই সুন্দর ঋদ্ধতাপূর্ণ এবং আন্তরিক সুসম্পর্ক বজায় ছিল প্রথমে আমরা আউবকর সিদ্দিকের সঙ্গে আলিরহুর পারিবারিক সম্পর্কের বিষয়গুলো উল্লেখ করতে যাচ্ছি আউবকর সিদ্দিক যখন তিনি মৃত্যুবরণ করলেন তার ওফাত হয়ে যায় সেই অবস্থায় বিধবা স্ত্রী আসমাবিনতে ও মাইসকে আলী রাজিউল উত্তানহু তার নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন আমরা আরও দেখতে পাই আউ বকর সিদ্দিকের সন্তান মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ ইমনি আবু বকরকে আলী তার নিজের ঘরে নিজের সন্তানের মত করে বড় করেছেন আলী তার নিজের সন্তানদের নাম রেখেছেন আউ বকর সিদ্দিকের নামে এক্ষেত্রে উল্লেখ্য যে আউ বকর এই নামটি আরব সমাজে পরিচিত বা বহুল প্রচলিত কোনো নাম ছিল না সুতরাং অন্য কোনো ব্যক্তির সাথে মিল রেখে वच्छिन्न भावे आऊबकर नाम की निर्वाचन होती कख नए स्वयं खलीफा आउबकर सिद्दिकर नाम अनुकरणे आली तरह निजे सन्तान नाम रेखे आबू बकर बनु हासिमे आली प्रथम व्यक्ति जिन्हान नाम आबूबकर नामे रेखे जो आबूबकर सिद्दिकर संगे तरह विद्वेष थकत कख निजे सन्तान नाम आऊ बक्र रखतना हमारे आो देखते पाई या मामाते जो बनु हानीफा बनु हानिफार बिुदे युद्ध जयलाभ कर लाइ अवस्था जरा युद्धबंदी नहीं छ তাদের মধ্য থেকে একজনকে আলীর কাছে উপহার হিসেবে পাঠিয়েছিলেন খাওলা বিনতে জাফর তাকে আলীর কাছে যুদ্ধবন্দিনী উপহার পাদাসী হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছিল আলী রাজি তাকে গ্রহণ করেছেন এবং তার থেকে তিনি যে সন্তান লাভ করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আলী রাজি উল্লানহর পুত্র মোহাম্মদকে সেই গোত্রের সঙ্গে সংযুক্ত করে মোহাম্মদ ইবনুল হানাফিয়া নামে ডাকা হতো রাফিদে রাজাকে পঞ্চম ইমাম হিসেবে সনাক্ত করে থাকে ইমাম জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন অর্থাৎ হুসাইন রাহুর সন্তান আলী তার সন্তান মোহাম্মদ এবং তার সন্তান ছিলেন জাফর যিনি শিয়াদের কাছে সাদিক উপাধিতে ভূষিত তিনি আউ অকর সিদ্দিক সম্পর্কে বলতেন তিনি আমাকে দুইবার জন্ম দিয়েছেন এর মাধ্যমে তিনি আউ অকর সিদ্দিকের সঙ্গে তার বংশধারা মিলিত হওয়ার বিষয়টি ইঙ্গিত করতেন কেননা তার মা উম্মে ফারুয়া তার পিতা ছিলেন কাসেম বিন মুহাম্মদ বিন আবু বকর ওমর রজিৎলাহুর ক্ষেত্রে আমরা দেখি তার সঙ্গেও আলী রহিতুল্লান্ন খুবই সুসম্পর্ক ছিল আলী স্বয়ং নিজের কন্যা উম্মে কুলসুমকে ওমারের কাছে বিয়ে দিয়েছিলেন নিজের সন্তানদের নাম রেখেছেন তিনি অমরের নামে শুধুমাত্র আলীর রাজিতুলানহ নয় বরং পরবর্তী বংশধরদের মধ্যে আমরা দেখি হাসান হুসাইন এবং আলী জাইনুল আবেদিন তারা প্রত্যেকেই নিজের সন্তানদের নাম অমরের নামে রেখেছিলেন আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে হুসাইনের বংশধারা সুরক্ষিত হয়েছে অমর এবং খাত রাইতুল্লানহ তার অবদানের মাধ্যমে যখন পারস্য বিজয়ী হয়েছিল সেই ক্ষেত্রে সম্রাট ইয়াসদিজারদের এক কন্যাকে অমর রাজি ইতলানহু হুসাইনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে হুসাইন এবং ইয়াসদিজারদের সেই কন্যার মাধ্যমেই হুসাইনের বংশধারা টিকে রয়েছে কারবালাতে যখন হুসাইনের অন্যান্য সন্তানদেরকে শহীদ করে দেওয়া হয় সেই অবস্থায় জীবিত ছিলেন আলী বিন হুসাইন যিনি জাইনুল আবিদিন নামে পরিচিত তার মাধ্যমেই হুসাইনের বংশধারা টিকে রয়েছে এবং সেক্ষেত্রে আমরা অমর ইবুল খাতাব রাজি ইতলানহুর সেই অবদানকে স্মরণ করতে পারি ওসমান রাইতলানহুর সঙ্গেও আলী রহিজুল্লানহুর বংশধরদের তথা আহলেবাইতের সুসম্পর্ক ছিল হুসাইন রাজিউল্লানহুর কন্যা সাকিনা তাকে বিয়ে দেওয়া হয়েছিল ওসমান রহিৎনুর নাতি জায়েদ ইবনে আমর ইবনে ওসমানের সাথে সুতরাং আলী রাজিউল্লানহুর নাতনিকে ওসমান রাজিউল ওনুর নাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল সুতরাং আহলে বাইতের সঙ্গে তিন খলিফার পারিবারিক সম্পর্ক বিয়ে সারি এগুলো ছিল খুবই সুপরিচিত এবং বিস্তৃত একটি বিষয় তাদের মধ্যে কোনো ধরনের বিদেশ বা রেশারেশি থাকলে নিঃসন্দেহে তারা এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকতেন অথচ এই ঘটনাগুলো প্রমাণ করে যে তাদের মধ্যে সুন্দর ঋদ্ধতাপূর্ণ পারস্পরিক সম্পর্ক ছিল এবং ভালোবাসা ছিল কাজে বাস্তবে যদি কোনো ব্যক্তি সত্য জানতে চায় এই ঘটনাগুলোর মধ্যে সেই ব্যক্তির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা রয়েছে এরপরেও আমরা আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে আমাদের আজকে আলোচনার সম্পির দিকে এগিয়ে যাচ্ছি শিয়াদের বর্ণনা থেকে একটি ঘটনা আমরা উল্লেখ করতে যাচ্ছি যেখানে আলী রাজিউল আনহু তিনি সাহাবিদের প্রশংসা করেছেন নাহাজুল বালাগা শিয়াদের একটি গ্রন্থ সেখানে আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে বলে যে বর্ণনাগুলো রয়েছে বলে দাবি করা হয় সেখানেও আমরা দেখতে পাই যে আলী সাহাবা একরামের প্রশংসাই করেছেন একটি বর্ণনাকে আলীর দিকে যুক্ত করে বলা হয়েছে আলী বলেছেন আমি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবি তথা সাথীদেরকে দেখেছি এবং তাদের মতো আর কাউকে দেখিনি কখনোই দেখিনি তারা ঘুম থেকে জেগে উঠতেন এলোমেলো চুলে ধুলি ধূসরিত অবস্থায় সারা রাত তারা কাটিয়ে দিতেন সলাতে এবং সিজদায় তাদের মাথাকে বিশ্রাম দিতেন মাটিতে সিজদায় ঠেকিয়ে পা গুলোকে বিশ্রাম দিতেন ভূমির উপর দাঁড়িয়ে আখিরাতের কথা ভেবে তারা থাকতেন সদা সতর্ক অবস্থায় দীর্ঘ সিজার কারণে তাদের কপাল তথা দুই চোখের মাঝখানে এমন দাগ পড়ে গিয়েছিল যেন সেটা ছাগলের হাঁটু সমতুল্য যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হতো তখন তাদের চক্ষুদয় অশ্রুতে পরিপূর্ণ হয়ে যেত চোখের পানিতে তাদের জামা ভিজে যেত তারা আল্লাহর পক্ষ থেকে শাস্তির ভয় এবং পুরস্কারের আশায় এমনভাবে দোদুল্লমান থাকতেন যেন ঝড়ের দিনে দোদুল্লমান একটি গাছের মতো তাদের উল্লেখিত সেই বর্ণনায় আরো বলা হয়েছে যে আলী সাহাবা এগ্রামদের সম্পর্কে শোকগাথা রচনা করতেন তাদের কথা স্মরণ করে বিরহযাতনায় আক্রান্ত হতেন এবং কবিতা পড়তেন এরকম একটি বর্ণনে উল্লেখ করা হয়েছে যে আলী বলেছেন হায় সেই লোকেরা আজ কোথায় হারিয়ে গেল যাদেরকে ইসলামের দিকে ডাকা হয়েছিল আর তারা সেই ডাকে সারা প্রদান করেছিল যারা কোরআন পাঠ করত এবং সেটা প্রয়োগ করত যারা তরবারি খাপমুক্ত করেছিল এবং দলে দলে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল অধিক ক্রন্দনের কারণে তাদের চক্ষুগুলো ছিল ফুলে ওঠা অধিক সিয়াম পালনের কারণে তাদের পেট ছিল ক্ষুদ্র আকৃতির অধিক দুয়ার কারণে তাদের ঠোঁটগুলো ছিল শুষ্ক রাত্রি জাগরণের কারণে তাদের চেহারা ছিল মলিন সেখানে ছিল বিনয়ের চিহ্ন আলি সাহাব একান্তি সম্পর্কে বলছেন তারাই তো আমার ভাই যারা বিদায় নিয়েছেন কাজেই আমার হক সবচেয়ে বেশি তাদের বিচ্ছেদ যাতনায় কাতর হওয়ার শোকগাথা রচনা করার এবং বিরহ যাতনায় নিজের আঙ্গুল কামড়ানোর এই ধরনের বর্ণনা এবং মন্তব্য উক্তি এই বিষয়গুলো উপস্থাপিত থাকার পরেও আমরা দেখতে পাই রাফিদ শিয়ারা তারা জঘন্য ভাষায় নিকৃষ্ট পদ্ধতিতে সাহাবাইকেরামদের উপরে অপবাদ এবং নানা রকমের মিথ্যাচার ও আক্রমণ পরিচালনা করে বিহারুল আনোয়ার শিয়াদের কাছে একটি মূল্যবান হাজিস গ্রন্থ বলে বিবেচিত এবং এটি সংকলন করেছেন মোহাম্মদ বাকির আল মাজিলিসি মৃত্যু ষোলোশো নিরানব্বই ইংরেজি সাল মাজিলিসিকে রাফিদে শিয়ারা তাদের মধ্যে অন্যতম সর্বযুগের শ্রেষ্ঠ একজন আলেম বলে বিবেচনা করে থাকে সেই মাজলিসি তিনি বলেছেন যে সমর্থন প্রত্যাহারের ব্যাপারে আমাদের আঁকিরা হচ্ছে আমরা চারটি মূর্তিকে প্রত্যাখ্যান করি আবু বকর ওমর ওসমান এবং মোয়াবিয়াকে এবং চারজন মহিলাকে প্রত্যাখ্যান করি আয়েশা হাফসা, হিন্দা এবং উম্মুল হাকামকে এবং তাদের সকল সমর্থক ও অনুসারীদেরকে প্রত্যাখ্যান করি এরপর সেই ব্যক্তি সাহব একরামদের সম্পর্কে মন্তব্য করে বলেছে তারাই হলো জমিনের উপরে আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম এবং আল্লাহ ও তার রাসুল ও ইমামদের প্রতি ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ না সেই শত্রুদেরকে বর্জন করা হচ্ছে এটাই হচ্ছে তাদের বাস্তবতা তাদের গ্রন্থ থেকে উপস্থাপিত বর্ণনা এবং প্রমাণ রাফিদ এশিয়ারা শুধুমাত্র সাহাবায়িক রামকে মোরতাদ এবং কাফের সাব্যস্ত করে খান্ত হয়নি বরং তাদেরকে আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম বলে অপবাদ প্রদান করেছে এবং এগুলোকে তারা বিশ্বাস করে তারা মনে করে যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান শুদ্ধ হবে না যতক্ষণ না তারা সাহাবে একরামকে বর্জন করবে বিশেষ করে তিন খলিফা উব কোরম ওসমান এবং উম্মাহাতুল মিনীন তাদেরকে বর্জন করবে সাহাবে একরামদের প্রতি তাদের বিদ্বেষ এবং ঘৃণার মাত্রা এত দূর বিস্তৃত শুধুমাত্র তাদেরকে অভিশাপ প্রদান করাকে বৈধ মনে করেই তারা ক্ষান্ত হয় না বরং সেই অভিশাপের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্যের প্রত্যাশা করে নিঃসন্দেহে এগুলো অবর্ণনীয় বিষয় তাদের এই আচরণের দিকে ইঙ্গিত করে সাইফুল ইসলাম ইবনে তাই মিয়া রহমাউল্লাহ তিনি বলেছেন ইহুদি এবং খ্রিস্টানরাও রাফিদ এশিয়াদের থেকে দুইটি বিষয়ে উৎকৃষ্ট কারণ ইহুদিদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের ধর্মে কাদেরকে তোমরা সর্বোত্তম লোক বলে বিবেচনা করো তারা বলেছিল যারা মুসার সঙ্গী সাথে ছিলেন তাদেরকে আমরা সর্বোত্তম মনে করি যখন খ্রিস্টান তথা নাসারাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমাদের ধর্মে কারা সর্বোত্তম তারা বলেছিল ইসার সাথীরা তার শিষ্যরা সর্বোত্তম ব্যক্তি আর যদি রাফিদ এশিয়াদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের ধর্মে কাদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলে তোমরা মনে করো তখন তারা জবাব দেয় মোহাম্মদ সাল্লা ইসলামের সাহাবিগণ ইন্নান ইহি বা ইন্না ইহি র হুসাইন রিয়ানহুর পুত্র আলী আলী ইবনে আল হুসাইন জাইনুল আবেদিন যাকে রাফিদেশিয়ারা তাদের চতুর্থ ইমাম হিসেবে সনাক্ত করে থাকে তার একটি প্রমাণিত উক্তি উল্লেখের মাধ্যমে আমাদের আজকের পর্ব আমরা শেষ করছি যখন আলী ইবনে হুসাইন তিনি জানতে পারলেন যে ইরাকের লোকেরা সাহাবা ইকরামদেরকে সমালোচনা করছে গালমন্দ করছে সেই অবস্থায় তিনি বললেন ইরাকের লোকেরা তোমরা আমাদেরকে মুসলিম হিসাবে ভালোবাসো কিন্তু আমাদেরকে মূর্তি বা উপাস্য বানিয়ে সেভাবে ভালোবেসো না আমাদের প্রতি তোমাদের ভালোবাসার বিষয়টি এতটাই অবনতি ঘটেছে যে এটা আমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে আরেকটি বর্ণনা এসেছে যখন ইরাক থেকে একদল লোক তার কাছে এসে আউবকোরমসমান হুম তাদের ব্যাপারে অশুভ মুক্তি করছিল তাদের কথা যখন শেষ হলো তখন তোমরা কি সেই সমস্ত লোক যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সেই দরিদ্র মহাজিরিদের প্রসঙ্গে যে এই ধন সম্পত্তি সে সকল মহাজিরিনদের জন্য দরিদ্র মহাজিরিনদের জন্য যারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আল্লাহ ও তার রাসুলের সাহায্যার্থে নিজেদের বাস্তুভিটা এবং ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন উল্য়িক আহমদ সিক এবং তারাই সত্যবাদী সেই সকল লোকেরা তখন জবাব দিয়ে বলল যে না আমরা সেই লোক নই আমাদের ব্যাপারে এই কথা বলা হয়নি এরপর আলী ইবনে আল হোসেন জাইনুল আবিদিন তিনি প্রশ্ন করলেন তবে কি তোমরা সেই সমস্ত লোক যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তারা পূর্ববর্তী সেই মহাজিদ্ের ব্যাপারে না অর্থাৎ সুরাহাসোর নবমায়াতের দিকে তিনি ইঙ্গিত করেছেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন বলেছেন আর যারা মুহাজিরদের। আগমনের পূর্বে মদিনায় বসবাস করত এবং ইমান এনেছে তারা মহাজিরদেরকে ভালোবাসে এবং মহাজিরদেরকে যা দেয়া হয়েছে সেজন্য জন্যে তারা অন্তরে কোনো হিংসা বা বিদ্বেষ পোষণ করে না ঈর্ষা পোষণ করে না এমন কি নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকেই অগ্রাধিকার প্রদান করে যারা এ ধরনের অন্তরের কার্পণ্য থেকে মুক্ত তারাই তো সফলকাম। কাম আলিব নেয়াল হুসাইন তিনি তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কি এই সমস্ত লোক তোমাদের সম্পর্কে কি এই আয়াত নাজিল হয়েছে তারা বলল না আমরা এই সমস্ত লোক নই এরপর তিনি বললেন তাহলে শুনে রাখো আমি তোমাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে বলছি তোমরা ওই সমস্ত লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত নও যাদের ব্যাপারে প্রশংসা করে আল্লাহ বলেছেন যে যারা পরবর্তীতে এসেছে তারা পূর্ববর্তী ব্যক্তিদের সম্পর্কে বলে হে আমাদের রব আমাদেরকে এবং ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে আপনি ক্ষমা করুন এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে আল্লাহ সব তাল্লা এ আইতে বলেছেন পরবর্তীতে আগমন কালী লোকের বলে তার করে বলে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে হে আমাদের রব নিশ্চয়ই আপনি দয়ালু পরম করুনায় এরপর আলী ইবনে আল হুসাইন জাইনুল আবেদিন সেই সমস্ত নিন্দা মন্দকারী লোকেদেরকে বর্জন করলেন এবং তাদেরকে বললেন তোমরা দূর হয়ে যাও আল্লাহ তোমাদেরকে বর্জন করুন আমাদের আজকীয় আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি উল্লেখিত বিষয়গুলোকে বোঝার এবং গ্রহণ করার তৌফিক আল্লাহ মাহাতাল্লাহ আমাদেরকে প্রদান করুন আমিন وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وصلى الله لله رب العالمين رايندروس ميديا الرؤننا نوى پوجكشنبر كه جانتے وزید کرون www.raindropsmedia.org اثبا فیس بوك www.facebook.com slash raindrops media اثبا www.youtube.com slash